ইবনে উমর রজুল্লা তাল্লাহ আনহু আমাকে আরও বলেন যে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যদি সূর্যের একাংশ প্রকাশ পেয়ে যায় তাহলে পূর্ণরূপে উদিত না হওয়া পর্যন্ত সালাৎ আদায়ে দেরি করো আর যদি তার একাংশ ডুবে যায় তাহলে সম্পূর্ণরূপে অস্তমিত না হওয়া পর্যন্ত সালাত আদায়ে দেরি করো আবদাহ এরকমই বর্ণনা করেছেন